<حديث number 63> عن أبي هريرة رضي الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم, إذا دخل رمضان মহামর <بترو> <ما سير> <مرجدى> আবু হরেরা বর্ণিত তিনি বলেন আল্লাহ সাল আলাম বলেছেন যখন আগমন ঘটে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান্নের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শাহেহ বুখারি হাদিস নম্বর তিন এবং শাহেহ মুসলিম बंधन मध्य शब्दगुली शही बुखारी ना हादीस बर्णन करी सहर पर पूर्वे तर नम्बर हादी उल्लेख करते शिक्षण विषय রমাদান মাসের মহামর্যাদার অন্তর্ভুক্ত একটি বিষয় হল এই যে এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় সুতরাং যে ব্যক্তি জান্নাতে প্রবেশের প্রত্যাশী হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ কামনাকারী হবে সে ব্যক্তি যেন একনিষ্ঠতার সহিত সৎকর্ম সম্পাদনে তৎপর থাকে দুই প্রকৃত প্রকৃতপক্ষে শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয় কিন্তু শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার কারণে কোন প্রকার অন্যায় ও পাপ কাজ সংঘটিত হবে না এমন কথা নয় কেননা অন্যায় ও পাপের কাজ সংঘটিত হওয়ার অন্যান্য কতকগুলি ও আছে সেই উপাদানগুলির মধ্যে রয়েছে পাপ আত্মা বদ অভ্যাসের মানুষ এবং অতিশয় পাপী লোক তিন জান্নাতের দরজা খুলে দেওয়া জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া এবং শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার দ্বারা পবিত্র রামাদান মাসের মহা মর্যাদা সাব্যস্ত করা হয় এবং শৈতানদেরকে শৃঙ্খলাবদ্ধ করার মাধ্যমে ইমানদার মুসলিমগণকে শৈতানদের কষ্টদায়ক আচরণ অমঙ্গল এবং প্রভাব থেকে রক্ষা করা হয়